speech my priya my sacrifice my life and my death are all for allah sustainer of the world চমৎকার শিশুরা কাল সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আপনাদের নিশ্চয় মনে আছে যে আমাদের এই সিরিজ আলোচনা চলছে কিতাবুল রাকায় রেকের উপরে যে হাজিজগুলো আমাদেরকে দুনিয়ার মোহ কমিয়ে আখেরাত করবে এ বিষয়ে আজকের যে হাজিজি আমরা আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে সাহাবি আবদুল্লাবিন আব্বাস আনহুমা বর্ণনা করেছেন রাসুল্লাহ সালাম সাদ করেছেন লাউকানদমা ওয়াদিয়ানি মিন মাল লাবতা আলিসান বনি আদমের যদি দুটো প্রান্তর ভর্তি থাকে স্বর্ণ দ্বারা সোনার দুটো জমিনের টুকরা তার থাকে আলি ফান তাহলেও সে তৃতীয়টার জন্য আশা করবে কোন মানুষের যদি দুই টুকরা জমিন থাকে সোনা দিয়ে ভর্তি তারপরে সে বলবে যে আমার যদি তৃতীয় একটা জমিনের টুকরা সোনা দিয়ে ভর্তি থাকত। খুবই ভালো হতো বনি আদমের প্যাট মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরা যাবে না ত্যা আর যে ব্যক্তি তবা করে আল্লাহ তালা তারা তাওবাকে কবুল করেন হাদিসটি আমাদেরকে যে মেসেজ দিচ্ছে মেসেজটা হচ্ছে মানুষের মধ্যে সম্পদ জমা করার লোভ লালসা সম্পদের মোহ কত মারাত্মক হতে পারে তার প্রমাণ এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম অনেক সময় এক্সাম্পল দিয়ে আমাদেরকে কথা বলেছেন উদাহরণ দিয়েছেন বাস্তব উদাহরণ দিয়েছেন বিভিন্ন জিনিসপত্র দিয়ে যাতে আমরা বিষয়টা বুঝি যদি শুধু এটা বলা হয় মানুষের সম্পদের লোভ খুব বেশি তো এটা এত ক্লিয়ার হয় না কথাটা যদি সেখানে এক্সাম্পল আসে কি এক্সাম্পল আসলো একজন মানুষের যদি দুই টুকরা জমিন থাকে দনু টুকরা জমিন ওয়াদি আসলে জমিন বলতে ছোটোখাটো জমিনের টুকরা না ওয়াদি বলতে প্রান্তর ভ্যালি টু ভ্যালিস অফ ল্যান্ড ফুল অফ গোল্ড প্রান্তর অনেক বড়ো হতে পারে পাহাড়ের মাঝখানে যে প্রান্তরটা থাকে এরকম সমতল মাঠ দুইটা প্রান্তর দুইটা জমিন বড়ো বড়ো সাইজের যদি তার সোনা দ্বারা ভর্তি থাকে এরপরে মানুষের মনে সম্পদের লোভ কমে যাবে না বলবে না যে কী করবো আর দরকার নাই লাগবে না এটা বলবে না বরং বলবে আমার তো দুই টুকরা আছে তবে তিন নম্বর টুকরা থাকলে খুব ভালো হতো বোধ হয় কিভাবে তিন নম্বর আরেকটা টুকরা পাওয়া যায় এটার ফোন দিশে করা শুরু করে দেবে আর তিনি বললেন যে মানুষের প্যাট ভরা দুনিয়ার মধ্যে মাটি ছাড়া আর কিছু দিয়ে ভর্তি হবে না তো প্যাট মাটি দিয়ে ভর্তি হবে কেমনে আমরা কেউ মাটি খাই না একদিন মাটি খাওয়া হবে দিন কোন দিন যেদিন আমরা কবরে যাব আমরা কবরের মাটি খাব না মাটি আমাদেরকে খাবে দুইটার একটা তো হবে আমরাও মাটি মাটিতে মিশে যাব মাটি আমাদের প্যাটকে খাবে বা আমাদের প্যাট মাটি দিয়ে ভর্তি হবে যেটাই বলেন মিনহা খালাক না কুম অফিহা নিদুকুম অমিনহা নুখরে দুকুম তার আতান ওখরা কথা হওয়ার অর্থ কী আল্লাহ তালা বলেছেন কি এই মাটি দিয়ে আমি তোমাকে তৈরি করেছি মিন হাঁখালাক না আমাদের অরিজিন মাটি না আসল মাটি মূল মাটি আমাদের যিনি আদি পিতা তাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে মিন হাঁখালাক না মাটি দিয়ে তোমাকে তৈরি করেছি মিনহা হাঁখালাক না কুম অফি হানো এই দেখুম আবার এই মাটিতেই তোমাকে একদিন আমি ফেরত নিয়ে আসবো কবর দেওয়ার পরে সেখানে কি কোথায় নেওয়া হয়েছে আমাকে মাটিতে নেওয়া হয়েছে বিছানাপত্র আছে কোন ওয়াল করে দেওয়া হয়েছে খাট দেওয়া হয়েছে বালির দেওয়া হয়েছে কিছুই নেই একদম মাটি একেবারে খাটি মাটি আর অমিনহা নুখরে ঝুঁকুন তারাতন ওখরা এই মাটি থেকে আবার তোমাদেরকে আরেকবার আমি উঠাবো কবে উঠাবেন আল্লাহ তালা হাসরের দিন অনুফি খাফি সুর সিংহায় ফুক দেওয়া হবে ওয়াইদাল আল কবুর সেরাত কবরগুলো ফেটে বিস্ফোরিত হয়ে মানুষ বেরিয়ে আসবে আস্ত মানুষ লাভ দিয়ে উঠবে আমি কোথায় ছিলাম তখন কী হলো আমার কেউ মারা গেলে আমরা কি পড়ি ইন্না আলিল্লা ইন্না হে রাজন মৃত্যু সংবাদ শুনলে এই দুয়াটা পড়ি এই আয়াতটা পড়ি তার অর্থ কি যে আমি আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি আমি আবার আল্লাহর কাছে ফেরত যাব ওই বেতারা যেরকম সৃষ্টি হয়েছে আল্লাহর জন্য আল্লাতালা তাকে আল্লাহর কাজের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর জন্য সৃষ্টি করার অর্থ কী সেটার জবাব হলো ওমা খালাকুল জেন্নাওয়াল ইনসা ইহাবুদ আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য ওইটাই ইন্লা আলিল অর্থ আল্লাহর পক্ষে থেকে প্রাপ্ত দায়িত্ব পালন করার জন্যে আল্লাহকে ডাকার জন্যে আল্লাহ তালা বন্দগী করে আল্লাহ কাছে কবরের মধ্যে হাঁসের ময়দানে উঠে আল্লাহর কাছে দেখা হবে তাহলে ইন্না লীলাহি ওয়া ইন এটাও কোন দোয়া না দোয়া আছে কিছু জন্য এখানে অনেক সময় আমাদের লোকেরা যখন পড়ে মনে করে যে এটা মায়েদের জন্য দোয়া হলো মায়েতের জন্য এখানে কোনো দোয়া নেই এটা মায়েদের জন্য নয় এটা আমার জন্যে আমি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাকে মৃত্যু মৃত্যুবরণ করতে হবে তার মতোই সেজে চলে গেছে আল্লাহর কাছে আমাকেও যেতে হবে একদিন যাওয়ার আগে আমি হিসাব করে দেখি যে আমি যে আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর হুকুম মানার জন্য সৃষ্টি হয়েছে আমি সেটা কতটুকু করছি আমার হিসাবের জন্যই ওই পড়তে হয় ঠিক তেমনি মাইকে কবর দেওয়ার জন্য পড়তে হয় যে মিনহা খালাক না কুম অফি হো এই দুকুম অমিনা নোখরে ডুকুম তরাতা নোখরা যাই হোক এখন তাহলে বনি আদমের প্যাট মাটি ছাড়া ভরবে না ওইখানে গেলে আর তার কোনো অভাব থাকবে না অভাবটা পূরণ হয়ে গেছে এখন তার দুনিয়ার কোনো সম্পদ লাগবে আর ওই তার তামান্না ছিল তিন নম্বরের জমিনটা ফিল্ডটা স্বর্ণ দ্বারা ভর্তি করে পাওয়া যায় কি না আর লাগবে তার এখন আর আর লাগবে আর লাগবে না প্যাট ভরে গেছে এখন কি দিয়ে ভরেছে মাটি দিয়ে ভরেছে আমরা যখন কেউ ব্যবসা সফল হই একটা ব্যবসা সফল হয়ে গেছি খুব ভালো কামিয়াব হয়ে গেছি এখন দুই নম্বরটা শুরু করি আবার কবে দুই নম্বরটা করবো তাই না দুই নম্বরটা কামিয়াব হয়ে গেছে এখন কি করে যে দুইটা হয়ে গেছে বাস আমার আর লাগবে না এই কথা বলে আমি তো ভালো রাস্তা পেয়ে গেছি দেখা যায় ভালো লাইন পেয়ে গেছি এখন তিন নম্বর কোনটা আছে সেই ব্যবসা শুরু করো তিন নম্বর দোকানের দিকে যাও চার নম্বরের দিকে যাও এভাবে বাড়তে থাকে বাড়তে থাকে মানুষের বনিয় আদমের প্যাট সহজে ভর্তি হয় না তবে সবগুলো বাড়াই হারাম নয় সবগুলো বাড়লেই জাহান চলে যাবে না আল্লাহ আল্লাহতালা যদি খাইয়ের বরকত রেজেক দান করেন কিছু বেড়েও যায় আমরা গত পর্বে যে আলোচনাগুলো করেছি মানুষের মধ্যে যদি সম্পদের মহ তাকে আমন এমনভাবে না পেরেশান করে যেটা তার মধ্যে ওই খারাপ গুণগুলো নিয়ে আসবে ওগুলোর থেকে সে যদি দূরে থাকে তাহলে একটু হালাল ব্যবসায় বরকত হয়ে গেলে আপনার দোকান একটা পরে দুটা হলে দুটো পরে তিনটা হলে এগুলো কোনো নিন্দনীয় কিছু নয় ওসমান রাজি আলানহকে আল্লাহ তালা মালদার করেছেন ব্যবসা বাণিজ্যে বরকত দিয়েছেন আল্লাহ দিতে পারেন আলহামদুলিল্লাহ সব ব্যবসা খারাপ এবং ব্যবসা বেশি হয়ে গেলে আর করার দরকার নাই এরকম কোনো নিষেধাজ্ঞাও আসেনি কিন্তু যে জিনিসটা বারে বারে মেসেজ আসছে সেটা হচ্ছে সম্পদের মোহটা যেন আল্লাহ তালা থেকে দূরে সরিয়ে না আনে আল্লাহ কুম তোমাদেরকে ওই দিকেই ব্যস্ত না করে রাখে সমস্ত মন মানসিকতা ওইদিকে না যায় এই কথাই বারে বারে এসেছে তো রসুরুল্লাহ সাল্লা আলিয়ালাম যে একজাম্পল দিলেন সোনার এক্সাম্পল এখন সোনা যখন থাকে একটা মাঠের মধ্যে কি পরিমাণ থাকবে অনেক বেশি একটা থাকলেই তো যথেষ্ট তার দুইটা আছে কিন্তু সে লোকে চাইবে তিন নম্বরটাও থাকো। এই যে পৃথিবীর সবচেয়ে বড়ো ধনী আছে তাকে আপনি জিজ্ঞেস করেন সে কি চায় তার সম্পত্তিটা ওখানেই থাকবে না সে যা আগামী বছরের ভিতরে আগামী পাঁচ বছর তার সম্পত্তি আরও বেড়ে যাবে সেটাই সে চায় সেটাই তার প্ল্যান রাত দিন এটা নিয়ে সে চিন্তা করে মানুষের চাহিদার কোনো শেষ নেই কোন লোক এরকম পেয়ে গেছেন আপনার জীবনে যে তার সম্পদ যা হয়েছে সে বলে যে যা হয়ে গেছে আর লাগবে না যথেষ্ট হয়ে গেছে মুখে অনেক সময় বলে লোকে লোকেরা আলহামদুলিল্লা আল্লাহ যা দিস আমার এনাফ হয়ে গেছে লাগবে না কিন্তু যদি আসে সে হাত পাতবে না নেওয়ার জন্যে তার অনেক টাকা আছে যদি খবর আসে তোমার আজকে এক মিলিয়ন লাভ হয়ে গেছে বলে দিব ওগুলো দিয়ে দাও দরকার নেই আমার ওইগুলো বলবে না তাহলে এই যে মানুষের মধ্যে ন্যাচারাল টেন্ডেন্সি আছে এই জিনিসটাকে তিনি পয়েন্ট আউট করলেন যে মানুষের মধ্যে এরকম পাওয়ার বেশি পাওয়ার এই টেন্ডেন্সিটা এভাবে লোভ এর কোনো শেষ নেই এর কোনো সমাপ্তি নেই এর কোনো সীমা নেই কিন্তু মানুষ যদি চায় তাহলে সে এই হালাল তরিকায় সম্পদ বাড়াইতেও পারে কিন্তু তাকে যেটা লক্ষ্য করতে হবে যেন সে সীমা অতিক্রম না করে আমরা এখন একটি বিরতির দিকে যাব বিরতি পরে পুনরায় আমাদের আলোচনা আমরা শুরু করবো ইনশাআল্লাহ অবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও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 रसुल सल्लामे रेखे जावा रिया दर्शे थकुन देखीन आज सन्ध्या छटाय सम्प्रचार दोपुर बारोटेदे पीट्टी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 कठिन करो ना सुब निराश करो ना सही बुखारी प्रथम खंड इलम अध हाथी संख्या उनस কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু দর্শক মণ্ডলী বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম একটি হাদিস নিয়ে রাসুল্লা সাল আলাইসালাম যেখানে মানুষের লোভের এবং সম্পদের মোহের উপমা দিতে গিয়ে বলেছেন কোনো বনি আদমের যদি দুই টুকরা জমিন স্বর্ণে ভর্তি থাকে তারপরেও সে বলবে আহা আমার মাত্র দুইটা জমিন আছে তিন নম্বর একটা জমিন যদি থাকতো স্বর্ণ দিয়ে এইটার তামান নাশে করবে আর বনিয়া দমের প্যাট ভরবে না মাটি ছাড়া অন্য কিছু দিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত আর শেষে তিনি বলেছেন তাব আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তি তবা কবুল করেন যে তবা করে মানুষের যতক্ষণ পর্যন্ত না মাটি দিয়ে ভর্তি না হয় সম্পদের মোহর শেষ হয় না থামে না এবং ওই কথাটাই ঠিক করানি পাকি হাতটা দুরতমুল কাবে কবরে যাওয়ার আগ পর্যন্ত এটা কন্টিনিউ করবে এটাই বাস্তব সত্য কথা বিরুতের আগে আমরা এক্সাম্পল দিয়েছিলাম কেউ যদি বলে যে আমার অনেক বয়স হয়ে গেছে আর লাগবে না যা কিছু হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে তখন তার সামনে যদি খবর আসে আপনার ব্যবসায় এক লক্ষ টাকা লাভ হয়েছে গতকালকে খুশি হবে না বেজার হবে খুশি হবে এই যে খুশি হওয়ার এই লাভ এটা ন্যাচারাল এটা থাকবে তবে এই জিনিসকে কিভাবে কন্ট্রোল করা যায় যে মোহ তাকে আল্লাহ আল্লাহতলা থেকে সরিয়ে রাখে না দিন থেকে সরিয়ে রাখে না আখেরাতের চিন্তা থেকে সরিয়ে রাখে না কারো ভিতরে যদি এরকম অবস্থা চলে আসে খুব মালের পিছনে এসে ছুটাছুটি করেছে নামাজ কালামকে তরক করেছে দিন দাঁড়ির কোনো গুরুত্ব দেয়নি হালাল হারামের কোনো বাস বিচার করেনি শুধু অগাধ সম্পদ জোগাড় করার জন্যেই পাগলের মতো ছুটেছে তার এখন যদি বোধদয় হয় সুমতি হয় এবং সে চায় নিজেকে সংশোধন করতে এবং মোহ কমাতে লোভ কমাতে হালালের ভিতরে চলে আসতে তাহলে তার জন্য ব্যবস্থা আছে কি না হাদিসের পরের অংশে তার জন্য সুযোগ রাখা হয়েছে যে ব্যক্তি তবা করে সিনসিয়ারলি আন্তরিকভাবে আল্লাহ তালার দিকে চলে আসে যে না আমি দুনিয়ার পেছনে এত সুটা ছুটেছি এত নাফর মানিতে লিপ্ত হয়ে গেছি হালাল হারামে কোনো বাজবিচার না করে টাকা পাওয়া গেলেই পকেটে ঢুকিয়েছি কার টাকা কোনো খবর রাখিনি এখন আমি তবা করে ফেলব তো আল্লাহ তালার কাছে তার সুযোগ আছে আলা মান রাসুল্লাহাম তাদেরকে সুসংবাদ দিলেন যে হাঁটি তবা করলে আল্লাতালা তার তবাকে কবুল করে ফেরেন সুযোগ আছে এখনো এখনো সুযোগ আছে আমরা জানি ইউরোপের আমেরিকার বিভিন্ন দেশে আমাদের অনেক মুসলমান আছেন যারা সম্পদের লোভে সেখানে ব্যবসার দিকে চলে গেছেন মদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টে মদ বিক্রি করেন এবং হালাল খাদ্যের পাশাপাশি মদ বিক্রি হচ্ছে রেস্টুরেন্টের সমানে এবং হাজার হাজার রেস্টুরেন্ট আছে মুসলমানদের দ্বারা পরিচালিত সেই রেস্টুরেন্টগুলোর মধ্যে মদ বিক্রি হচ্ছে হ্যাঁ এবং এক এক ধরে কয়েকটা করে রেস্টুরেন্ট থাকে অনেক সময় প্রচুর টাকার মালিক হয়ে গেছেন এরকম কোন লোক যদি তবা করতে চান তার কাছে আল্লাহ তালা তবা কী কবুল হবে তবা কবুল হয়ে যাবে সবহান আল্লাহ আল্লাহ করেননি করে আল্লাহুল মতো তবা হওয়া লাগবে তাস্তা আল্লাহ বন্ধ করেনি কখন বন্ধ করবেন দুই সময় তবা রাস্তা ক্লোজ হয়ে যায় আল্লাহ তবর দরজা দুইবার বন্ধ করেন দুই সময় বন্ধ করে দিন একটা হচ্ছে যখন বান্দার শেষ নিঃশ্বাস হলকমোর মধ্যে চলে এসেছে ওই সময় কিন্তু মানুষ দেখতে পায় তার সামনে মৌতের ফেরস্তা চলে এসেছে তার দিন শেষ তার জীবন শেষ এখন কিন্তু কোন মানুষ নাই যে তবা করতে চায় না সমস্ত মানুষ তবা করতে চায় কাফের বেদিন ফাঁসের ফাজের এভরি ওয়ান তবা করতে চায় মুসলমান যে গুনাগারছে লোক অনেক গুণা করেছে মানুষকে কষ্ট দিয়েছে সম্পত্তি দখল করেছে জবর দখল করেছে সব ফেরত দিতে চায় ওই সময় কিন্তু আল্লাহ তালা তার আর সুযোগ দেন না তার তবা তখন আর কবুল করেন না এর আগ পর্যন্ত সুযোগ আছে যখনই চায় তখনই আর আরেক সময় তবা আল্লাহ তালা কবুল করার দরজা বন্ধ করে দিবেন কোন সময় তুলু এর শামসি মিনাল মাগরে ইলাল মাস্রেক যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে যেদিন ক্যামাতের আগে ওই সময়ের পর থেকে আর কোনো মানুষের তহবা কবুল করা হবে না তাহলে এই ব্যক্তি যে ব্যক্তি রেস্টুরেন্টের ব্যবসা করেছিল অনেক টাকার মালিক হয়ে গেলেন তিন চারটা পাঁচটা দশটা রেস্টুরেন্ট চালিয়ে অনেক টাকা জোগাড় করেছেন এখন তার যদি আল্লাহ আল্লাতালা তাকে তৌফিক দেন তহবা করতে চান তার কী উপায় আছে আছে আলহামান তিন তবা করতে পারবেন হারাম এই ইনকাম থেকে সরে আসতে পারবেন তিনি যদি এখন এই ব্যবসা বিক্রি করে দেন অন্য হালাল ব্যবসা চলে আসেন এবং সিনসিয়ারলি আল্লাহর কাছে কাঁদেন তাও বাবা যেভাবে করতে হয় আন্তরিকভাবে তা শর্ত পূরণ করে তিনি যদি করেন আল্লাহ তালা কবুল করে ফেলবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের তবাকে কীরকম পছন্দ করেন দেখছেন যাদেরকে সম্পদের মোহ নেশা এমন করে মানুষকে হালাল হারামের গণ্ডি পেরিয়ে বহুদূর নিয়ে গেছে সম্পদের লোভ তাদেরকে শেষ করে দিয়েছে তারা এখন তবা করতে চায় তাহলে আল্লাহ তালা তাদের তো অবা এখনও কবুল করতে রাজি আসেন তোমরা তবা করো শেষ নিঃশ্বাস এখনও আসেনি তোমার এখনও সুযোগ আছে তুমি আজকেই তো করে ফেলো তবে হ্যাঁ যদি কারো সম্পত্তি আত্মসাত করে থাকি সেটাকে ফেরত দেওয়া লাগবে না তবা করলে হয়ে যাবে মানুষের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে যতটুকুন সাধ্য অনুযায়ী আছে যা না আসে ফেরত দিতে হবে যাকে চেনেন ফেরত দিতে হবে আল্লাহ তালা হকুকুল এবাদ যেটা সেটা আল্লাহ আল্লাহতলা নেবেন না হক উল্ল হকুক উল্লহ আল্লাহর হক যেটা আছে সেটা আল্লাহ তালা কনসিডার করছেন মাফ করে দেওয়ার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হাদিসে যেভাবে মানুষের লোভের একজাম্পল দেওয়া হয়েছে সেই এক্সাম্পলটা মানুষের জন্য খুবই বাস্তব জীবনেও আমরা দেখি যে মানুষের মধ্যে এরকম লোভ পৃথিবীতে এত লোভী মানুষ আছে যে একজনের লোভের কারণে কত কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায় তা কোনো পরোয়া করে না একটা বিশাল বিল্ডিং মাঝে খবর পাওয়া যায় কত তালা বিল্ডিং হঠাৎ করে কলাপস করেছে ধসে পড়েছে কারণ কি কোনো জায়গায় কোনো সাপ্লায়ার কোনো কোম্পানি কোন কন্ট্রাক্টর এমন কিছু গলত কাজ করেছে সিমেন্টের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে সিমেন্টের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেওয়ার কারণে গোটা স্ট্রাকচার কলাপস করেছে এবং ওখানে যারা ছিল তারা সবাই মারা গেছে আপনি এখন এর যদি ইনভেস্টিগেশন করেন মূল জিনিসটা কি যে একটা সাপ্লায়ার হোক বা যে কোনো একটা লোক সে তার কিছু পয়সা কামাই করার জন্য এখানে সিমেন্টের মধ্যে গণ্ডগোল করেছে বা রডের মধ্যে লো কোয়ালিটি রড সাপ্লাই দিয়েছে বা সিমেন্ট কম দিয়ে বালি বেশি দিয়েছে অল্প কিছু লাভ পকেটে ঢুকিয়েছে ক্ষতিটা কত বড়ো হয়ে গেছে কত কোটি টাকার বিল্ডিং ধসে পড়ে শেষ হয়ে গেল আর মানুষ যে মারা গেলো কত মানুষ একজন মানুষের মৃত্যুর জন্য সে দায়ী যদি হয় আর তার কারণে যদি এখানে কয়েকশো মানুষ মারা যায় কয়েক দজন মানুষ মারা যায় এই লোকটার একটু লোভের কারণে তাহলে সে কত বড় জঘন্য কাজ করেছে এটা কি আমরা চিন্তা করে দেখি কাজেই যারা আজকে পৃথিবীতে এই অন্যায় তরিকায় সম্পদ যোগানের চিন্তা করেন করার সময় এবং দুর্নীতির মাধ্যমে তারা যে কত বড় ক্রাইম করেন এই ক্রাইমের জবাব যে আল্লাহর কাছে দিতে হবে মৃত্যুর পর থেকে ক্রাইমের জবাব দেওয়া শুরু হয়ে যাবে এটা তাদের মনে রাখা উচিত এক্ষনই তো করা উচিত এক্ষনই আল্লাহর কাছে আসা উচিত যে আল্লাহ আমি কী করেছি আমি ধ্বংস হয়ে যাব তো আমি নিজেকে শেষ করেছি আল্লাহ আমাকে তুমি উদ্ধার করো আমাকে আমরা একটু আপনাদের শেষ করার আগে দিইকুমাত আমার প্রশ্নটি হলো কবর সম্পর্কিত বিষয় নিয়ে জি যে আমরা সবাই বিশ্বাস করি যে কবরের মধ্যে আমাদের আজাব হবে এবং দেহ আত্মা উভয়ের ওপরে আজাব দেওয়া হবে তো একজন মানুষ তিনি একটা কবর খনন করতে গিয়ে দেখলেন যে একটা পাশেই কবর ছিল তো সেখানে কিছু কঙ্কাল পড়েছিল তো সেই মানুষটা তখন প্রশ্ন করলো যে দেহের ওপর যদি কবরের মধ্যে আজাব হয় তাহলে কবরের মধ্যে দেহটা নেই কেন এখন এই মানুষকে কোরআন হাদিস অনুযায়ী কিভাবে উত্তরটা দেওয়া যেতে পারে যে কবরে তো মাটি তো সব খেয়ে ফেলল একটা কবর খুঁড়তে গিয়ে হাঁটি হুটি পাওয়া গেছে মানুষ তো নাই তো শারীরিকভাবে রুহানি ভাবে উভয় দিক থেকে যে কবর আজাব হয় সেটা হবে কিসের উপরে আর মানুষ তো শেষ হয়ে গেল মাটিতে একসময় হাড্ডিও খেয়ে ফেলবে তো ব্যাপার হলো যে কবরের নিচে যে জগৎটা আছে এটা আল আমুল এটা দুনিয়ার হিসাব সেখানে কাজ করে না এখন যারা খুঁড়ে তাদের কাছে দুনিয়ার হিসাব কাজ করতেছে কিন্তু আল আমুল এটা একটি আরেক জগৎ আমরা এটা আরেক সময় এই প্রশ্নটাকে আমরা বাকিটা কমপ্লিট করবো ইনশাল্লাহ আমাদের সময় সেসব কারণে আজকের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি আবাহি তফিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত দী আপনারা দেখছেন পিছ বাংলা কুরান্টিক হদ্দী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 शांति जन्लामे अवदान समाज शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सारे टेषिंग